রমাদান উপলক্ষে রেখচের সিরিজ চেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহ সুন্দর সব নাম আল আসমা উল হুসনিয়া আল্লাহর বরত্ব ও পরিচয় তার নামের মাঝেই লুকিয়ে রয় সেই নামেই তাকে ডাকো যে নাম অন্য কারও দেয়া নয় ও হাদিসে উল্লেখিত নামের মাঝেই রয়েছে তার পরিচয় আল্লাহাল্লাহ বলেন হুসনা ফহা যাবতীয় সুন্দর নাম তারই জন্য সেসব নামে তাকে ডাকো আল্লাহ তাল্লাহার সুমহা নামসূহের মধ্যে অন্যতম দুইটি নাম হচ্ছে তিনি আল মাউলা তিনি আল ওয়ালি উভয় নাম একই শব্দমূল ওয়া ও লাম ইয়া হতে উদ্ভূত এই শব্দমূল প্রধানত চারটি অর্থ প্রকাশ করে প্রথমত নিকটবর্তী হওয়া বন্ধু ও সাহায্যকারী হওয়া দ্বিতীয়ত নিরাপত্তা প্রদান করা ভালোবাসাপূর্ণ উপায়ে তৃতীয়ত কোনো কিছু থেকে ফিরে যাওয়া চতুর্থত প্রভু বা মনিব। সহজ কথায় ওয়ালি হলেন তিনি যিনি সাহায্য সুরক্ষা ও সমর্থন প্রদান করতে ইচ্ছুক যিনি বন্ধু মিত্র অভিভাবক কার্যনির্বাহী ও পৃষ্ঠপোষক মাওলা শব্দের অর্থ আরও ব্যাপক মাওলা হলেন তিনি যিনি এইসব সাহায্য ও সুরক্ষা প্রদানের সক্ষমতা রাখেন এবং তিনি সেটা প্রদান করেন আল্লাতাল্লার নামের বরত্ব অর্থ ও পরিচয় জানার আগে মানুষের নিজের সীমাবদ্ধতা ও অসহায়ত্ব অনুধাবন করা জরুরি কবির ভাষায় কথাগুলো এভাবে বলা যায় জীবন কণ্টকময় পুষ্পসজ্জা নয় দুনিয়ায় চলার পথ বন্ধুর সমতল নয় মানুষভাবে সে একা নয় बंधु साधी सहजरत कत के पासेय आसले सब ही छलनमय मानुष तो निजे निजे नये से मजे एक जन अन्नतम स्वयं सम्पूर्ण नयले मानुष केचय से बंदा नय रक्त मासर आवरण के नीचे अस्थि मज्जा भेद करी की कथा क्य कठिन विपदे अस्थिर समय जख पशे क्यों ना रख मानूष खुजे फिर से ही रबर परिचय যিনি মাউলা যিনি ওয়ালি যিনি বন্ধু সাহায্যকারী অভিভাবক কার্যনির্বাহী সমর্থক পৃষ্ঠপোষক যার দেওয়া মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার নয় আল মাওলা আল ওয়ালি আল্লাহআ বলেন আল্লাহ আলীনা আনু ই খুর হুম চারা ইমানে নেছে আল্লাহ তাদের ওয়ালি তাদের অভিভাবক তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগোত তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় উলি তারাই হলো আগুনের অধিবাসী চিরকাল তারা সেখানেই থাকবে আল্লাহ আল্লাহর পরিচয় তিনি মোমিনদের মাওলা তিনি মুমিনদের ওয়ালি তিনি আমাদের মিত্র তিনি আমাদের বন্ধু সাহায্যকারী পৃষ্ঠপোষক এবং অভিভাবক আল্লাহ বলছেন তিনি আমাদের কার্যনির্বাহক আল্লাহর আল্লাহ মুমিনদের ভরসা করা উচিত একটু আগে আমরা জেনিসি ওয়ালি এবং মাওলা উভয় নামের শব্দমূল একই এবং এই দুইটি নামের রয়েছে অনেকগুলো অর্থ কোথায় কোন অর্থটি প্রযোজ্য হবে সেটা নির্ভর করে প্রেক্ষাপটের উপর আল্লা তালা একই সাথে আমাদের প্রভু মনিব একই সাথে তিনি আমাদের কল্যাণকামী সাহায্যকারী কার্যনির্বাহী পৃষ্ঠপোষক সমর্থক সুরক্ষাদানকারী উলায়া বা পৃষ্ঠপোষকতা প্রদান করার সাথে দুইটি বিষয় জড়িয়ে থাকে প্রথমত যার পৃষ্ঠপোষকতা প্রদান করা হয় তার প্রতি ভালোবাসা এবং দ্বিতীয়ত যে সেই পৃষ্ঠপোষকতা লাভ করে সে তার ওয়ালি বা অভিভাবকের প্রতি আনুগত্য ও ভালোবাসা অনুভব করে কাজী আল্লাহ তিনি আমাদের ওয়ালি তিনি আমাদের মাওলা এই বিষয়টি বান্দার সাথে একটি দ্বিপাক্ষিক বা পারস্পরিক সম্পর্ক যদিও আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত কিন্তু আমরা টিকে থাকার জন্য আমাদের ওয়ালি আমাদের মাওলা আল্লাহ নির্ভরশীল আমরা তার ভালোবাসা সাহায্য সমর্থন এবং কল্যাণের মুখাপেক্ষী তিনি এমন ওয়ালি যিনি প্রশংসিত আল্লাহআাল্লাহ বলেন ওয়াহু আল ওয়ালিউল হামিদ प्रशंसित अभिभावक अल्लाहता दुनिया पाठिए अल्प समय एर जन्नौ। दुनिया बड़ कठिन जैगा एने एक ममिन के नाना परीक्षार सम्मुखीन होते हैं सकल परीक्षा उत्तीर्ण हवर जन एक ममिने प्रयोजन अल्लाह ताल सहा और सुरक्षा अल्लाह ताल मौलाके सहाज्य और सुरक्षा प्रदान करें अल्लाहुमाउलमाउल अल्लाह हमारे मावला और तर अर्थात काफेर को মাওলা নেই কোনো অভিভাবক পৃষ্ঠপোষক বা সাহায্য প্রদানকারী নেই এই কথাটি বলতে নির্দেশ দিয়েছিলেন রসইল্লাহ সাল্লু আলহিহি আসলাম সেই সময়টি ছিল উহুদ যুদ্ধের পর আবু সুফিয়ানের দম্ভুক্তির জবাবে রসুল্লাহ সাল্লাহ আলহিহসলাম এই কথা বলতে নির্দেশ দিয়েছিলেন সেই ঘটনা আমরা জানি উহুদের যুদ্ধে কাফেররা মুসলিমদের সত্তর জন ব্যক্তিকে শহীদ করে এর আগে বদরের যুদ্ধে মুসলিমরা মুশ্রিকদের সত্তর জনকে বন্দী ও সত্তর জনকে নিহত করেছিলেন উহুদ যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলিমরা বিজয় অর্জন করেছিলেন কিন্তু পরবর্তীতে রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি নির্দেশ অমান্য করার কারণে যুদ্ধের পট পরিবর্তন হয়ে যায় এবং কাফেররা মুসলিমদের উপর চড়াও হয় সেরকম একটি অবস্থায় রসুল উল্লাহ সাল্লাম তার সাথে অল্প কিছু সাহাবিদেরকে নিয়ে উহুদ পর্বতে অবস্থান করছিলেন এরকম সময় আবু সুফিয়ান তিনবার আওয়াজ দিল সে জানতে চাইল তোমাদের মধ্যে কি মোহাম্মদ জীবিত আছে তোমাদের মধ্যে কি আবু কুহাফ পুত্র জীবিত আছে তোমাদের মধ্যে কি খাত্তাবের পুত্র ওমর জীবিত আছে প্রতিবারই রাসুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবিদেরকে চুপ থাকার নির্দেশ দিলেন এরকম সময় আবু সুফিয়ান নিজের লোকেদের উদ্দেশ্যে বলছিল এরা সবাই আজ নিহত হয়েছে এই কথা শোনার পর ওমর আদিউল আনহু আর চুপ থাকতে পারলেন না তিনি বলে উঠলেন ওহে আল্লাহর দুশ্মন আল্লাহর কসম তুমি মিথ্যা বলছ তুমি যাদের নাম উচ্চারণ করেছো তারা সকলেই জীবিত আছেন এবং তোমাদের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে সুতরাং সেই পর্যায়ে হুহুদের যুদ্ধ একটি বাগ যুদ্ধে রূপান্তরিত হয়েছিল আবু সুফিয়ান বলছিল আজ বদরের দিনের প্রতিশোধ যুদ্ধ তো একটা বালতির মতো অর্থাৎ কখনো এই পক্ষে কখনো অন্য পক্ষে এভাবে এটা পরিবর্তিত হতে থাকে এরপর এক পর্যায়ে আবু সুফিয়ান বলছিল ও হুবাল অর্থাৎ জয় হুবালের জয় সেই অবস্থায় রসুল্ল সাল্লাইসাল্লাম সাহাবাইকরামদেরকে বললেন তোমরা কি এই কথার উত্তর দেবে না তারা বললেন ইয়া রসুল্লাহ আমরা কি বলবো। তখন তিনি বললেন তোমরা বলো কলু আল্লাহ আলাহ ও আজল তোমরা বলো আল্লাহই সর্বোচ্চ মর্যাদা বান তিনি মহিমান্বিত তখন আবু সুফিয়ান বলছিল আমাদের উজ্জা রয়েছে তোমাদের কোনো উজ্জা নেই রসুল্লাহ সাল্লাম বললেন তোমরা কি এই কথার জবাব দেবে না তারা বললেন ইয়া রসুলাল্লাহ আমরা কি বলবো তখন তিনি বললেন তোমরা বলো আল্লাহ আমাদের মাওলা এবং তোমাদের কোনো মাওলা নেই আল্লাহ মাউলানা আলা মাউলা আলকুম আল্লাহ আমাদের মাওলা এবং তোমাদের কোনো মাওলা নেই সুতরাং সেই কঠিন বিপদের মুহূর্তে রসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ তাল্লাহার এই নামটি অর্থাৎ মাওলা নামের মাধ্যমে সাহাবায়করামদের মনোবল অটুট রাখলেন সেই পরিস্থিতিতে রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া আল্লাহ তা এই সুমহান নামটিকে পেশ করেছিলেন আল্লাহ তাল্লাহ তিনি আমাদের মাওলা তিনি আমাদের অভিভাবক সাহায্য প্রদানকারী সুরক্ষা প্রদানকারী তিনি আমাদের বন্ধু মিত্র পৃষ্ঠপোষক সুরক্ষা এবং সাহায্য একমাত্র তিনিই প্রদান করতে পারেন সুতরাং কাফেরা যাদেরকে নিজেদের অভিভাবক সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করে বাস্তবে সেটা না থাকার অনুরূপ এ কারণে আল্লাহ তালা বলছেন এটা এই জন্যে যে আল্লাহ মুমিনদের কল্যাণকামী বন্ধু এবং কাফেরদের কোনো কল্যাণকামী বন্ধু নেই অন্নত্রলতা আল আরও জানিয়েছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে আউলিয়া বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণ হচ্ছে সেই মাক্রশার ঘরের মত সুতরাং তাদের সেই সকল সাহায্য এটা খুবই দুর্বল আল্লাহ তাআলা বলছেন মছালুলযীনা তাখাযু মিন দুনি আল্লাহ আওলিয়া কামছালিল আনকাবুত যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে আউলিয়া বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাক্রসা সে ঘর বানায় আর সমস্ত ঘরের মধ্যে মাকরসার ঘরই অধিক দুর্বল যদি তারা জানত আল্লাহতাল এমন মাওলা এমন ওয়ালি যিনি সর্বোত্তম তিনি সর্বোত্তম মাওলা তিনি সর্বোত্তম সাহায্যকারী আল্লাহ তাল্লাহার আরেকটি সুমহান নাম হচ্ছে তিনি আল নাসির অর্থাৎ যিনি সাহায্যকারী মাওলা নামের সঙ্গে নাসির নামটি একত্রে বেশ কয়েকটি স্থানে কোরআনে উল্লেখিত হয়েছে আল্লাহালা বলেছেন নি এম আল মাওলা ওয়া নি নাসির অতএব তিনি কত উত্তম মাওলা তিনি কত উত্তম সাহায্যকারী অন্যত্র আরও এসেছে আল্লাহ তালা বলেছেন بالله هما اولاكم وهو خير الناصرين আর আল্লাহই হলেন তোমাদের সাহায্যকারী মাওলা আর তিনিই হলেন খায়রুন নাসরিন বা সর্বোত্তম সাহায্যকারী এবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা আল এবং আল এই দুইটি নামের বরকত অর্জন করতে পারি আল্লাহ আল্লাহর সাহায্য এবং পৃষ্ঠপোষকতা লাভের জন্য প্রথম উপায় হচ্ছে আল্লা তাল্লাহর পথে সংগ্রাম করা দুনিয়ার পথ বড়ই কঠিন এবং বন্ধুর সমতল নয় এখানে ক্রমাগত বাধা বিপত্তি আসতেই থাকবে কখনও এই বাধা বিপত্তি আসবে একজন মুমিনের নিজের নফসের পক্ষ থেকে আবার কখনো আসবে জিন শয়তানের পক্ষ থেকে আবার কখনো বা আসবে অন্যান্য মানুষ অর্থাৎ কাফেরদের পক্ষ থেকে মানুষ দৃষ্টিগতভাবে খুবই দুর্বল এবং আল্লাহ আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী প্রতিটি মুহুর্তে টিকে থাকার জন্য আমরা আল্লাহালার সাহায্যের মুখাপেক্ষী তিনি যদি আমাদেরকে সাহায্য প্রদান না করেন তাহলে কিছুতেই তার পথে টিকে থাকা সম্ভব নয় কবির ভাষায় কথাগুলো এভাবেই বলা হয় যখন চতুর্দিকে বিপদের ভয় অসহায় বান্দা একা পড়ে রয় তখন স্মরণ হয় তিনি কখনো ভুলে যাবার নয় তিনি মাওলা তিনি ওয়ালি তার ওয়াদা সত্য সেটা পূরণ হয় তাঁর ওয়াদা সত্য সেটা পূরণ হয় जो बान् तर रबर सा सत्यवदी है अल्लाह तला पथे चलार्ता इबादत करारे उत्साहित करजाहिद्लाक्का जिहदी तुम आल्ला पथे संग्राम करो प्रचेषा करो जे भाव संग्राम और प्रचेषा करा उचित सुरहजे दीर्घय शेषे अल्लाह तालहता तरह से माउला नाम परिचय पेश करता नसर তিনি তোমাদের মাওলা তিনি তোমাদের অভিভাবক সাহায্য প্রদানকারী পৃষ্ঠপোষক কত উত্তম মাওলা তিনি এবং কত উত্তম সাহায্যকারী তিনি কাজে এই নামের বরত্ব নিয়ে আমাদের চিন্তা করা উচিত ভাবনা করা উচিত এবং কঠিন মুহুর্তে আল্লা তালার কাছে আশ্রয় খুঁজে নেওয়া কারণ তিনিই হলেন একমাত্র সাহায্য প্রদানকারী সুরক্ষা প্রদানকারী আল মাওলা এবং আল ওয়ালি এই নামের বরত্ব ধারণ করার এবং বরকত অর্জন করার দ্বিতীয় উপায় হচ্ছে আল মাওলার আউলিয়া হওয়ার চেষ্টা করা আউলিয়া শব্দটি ওয়ালি শব্দের বহু অর্থাৎ যারা আল্লাহ তা বন্ধু তাদেরকে বহু আউলিয়া বলা হয়ে থাকে আল্লাহ তা আউলিয়া কারা তাদের পরিচয় কি। সাধারণভাবে প্রত্যেক মুমিন এবং প্রত্যেক ইমানদার ব্যক্তি আল্লাহ আল্লাহর ওয়ালি আল্লাহ তা বন্ধু এরপর ইমান এবং তা ক্ষেত্রে যে যত বেশি অগ্রগামী সে আল্লাত আল্লাহর তত নৈকট্যপ্রাপ্ত রসুল উল্লাহ সাল্লাম বলেছেন ইতাকুল মাহারিমা তাকুন আবাদ হারাম থেকে বেঁচে থাকো তাহলে তোমরা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ আবেদ ব্যক্তিতে পরিণত হবে যারা ইমান এনেছে এবং তাকেও অবলম্বন করেছে তারাই আল্লাহ আল্লাহর বন্ধু এবং আউলিয়া তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তা নিতেও হবে না আল্লাহআাল বলেছেন উলিয় অল্লীনুকুয় জেনে রেখো যারা আল্লাহ বন্ধু। আল্লাহর আউলিয়া তাদের না কোনো ভয়ভীতি আছে না তারা চিন্তান্বিত হবে যারা ইমান এনেছে এবং তা কো অবলম্বন করেছে আল্লাহ তাল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ আউলিয়া হওয়ার একটি উপায় হচ্ছে ইব্রাহিম আলহী ইসলামের মিল্লাত তথা তার আদর্শকে অনুসরণ করা মিল্লাত ইব্রাহিম তথা ইব্রাহিম আল্লাহ ইসলামের আদর্শের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল্লাহ তাল্লাহর জন্যই বন্ধুত্ব এবং আল্লাহ তাল্লাহর জন্যই বৈরিতা বা সম্পর্ক ছেদের আকিদা অনুসরণ করা সুতরাং ভালোবাসতে হবে वो आल्लाह के खुशी करार्ज ए शत्रुता और बैरता अवलम्बन करते हैं सेल्लाता सन्तुष्टिर जी इब्राहिम आलिलम की आल्ला निजर बंधु व खलिल हिसेबे ग्रहण करसूल सल्लाहल्लम आल्ला तालह के प्रिय बंधुरूपे ग्रहण करब्राहिम के बंधु हिसेबे ग्रहण कर इब्राहिम आलिस्लम की आल्ला तला बंधु हिसेबे ग्रहण कर स्वरूप कैमन छोटा बोझार जो इब्राहिम आलाईसलम जीवन दिखे फिर तकानो जरूरी इब्राहिम आलाईसलम सारा जीवन एकाई संग्राम कर गे एक कठिन परीक्षा अवतीर्ण आल्ला ताल्ये सेगलते उत्तीर्ण समस्त सम्पर्कद करल्ला ताले सम्पर्क धरे रेखे फले पुरस्कार हिसेबल आला निजर बंधु हिसेबे घोषणा कर इब्राहिम आलाईसमी छाई एक जति समतुल्य शुरूते निजे जतर बिुदे एका सम्पर्क छेद कर लाइ समय बाह्यिक भावे एका हो ग পাশে ওয়ালি এবং মাওলা হিসেবে পেয়েছেন স্বয়ং আল্লাহকে শুরুতে নিজের পিতার সাথে সম্পর্কছেদ এরপর নিজের জাতির সঙ্গে বিতর্ক এরপর হিজরত করা এবং এরপর নিজের স্ত্রী সন্তানকে সেই জনহীন মরুপ্রান্তরে রেখে আসার কঠিন নির্দেশকে অনুসরণ করা প্রত্যেকটি স্থানে তিনি আল্লাহ তাল্লার ভালোবাসাকেই প্রাধান্য দিয়েছেন এরপর আরও এক কঠিন পরীক্ষা আসলো যখন নির্দেশ দেওয়া হলো নিজের পুত্রকে কোরবানি করতে হবে প্রত্যেকটি স্থানে আল্লাহ তাহার জন্য ভালোবাসা এবং আল্লাহ তাল্লাহার জন্য এই বৈরীতা এই আকিদা এটাই হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লামের মিল্লাতের সার কথা সকল স্থানে তিনি আল ওয়ালি এবং আল মাওলা আল্লাহালার প্রতি ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন ফলে আল্লাহ তাহলেও তাকে ভালোবেসেছেন আল্লাহ তাল্লাহ বলেন মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এবং যারা এই নবী ও এই নবীর প্রতি ইমান এনেছে তারাই ইব্রাহিমের ঘনিষ্ঠতম উল শিবি বীমী নমুম তাই ইব্রাহিমের নিকটবর্তী বা আউলা আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু আল্লাহ আলিউলিন আল্লা তাল্লাহর উলায়া তথা অভিভাবকত্ব এবং বন্ধুত্ব সাহায্য সমর্থন লাভের জন্য আল্লাহ তাল্লাহার শত্রুদের সাথে সম্পর্ক ছেদ করতে হবে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না আল্লাহ আল্লাহ বলেন হে মোমিন্দ্রা আল্লাহ যাদের প্রতি অসন্তুষ্ট तुम्हारा तरह बंधुतव करो ना तकाल सम्पर्भवे जे भाव कबरे अवस्थित काफे गे तृत्य पॉइंट आल्लाभाय हेच्चे मुस्लिम भाई के सहाज प्रदाना रसुल्ला सोल्लामी आल्ला त्य बे सहा करते थकें जत बार निज मुस्लिम भाईर प्रयोजन पूरण व्यस्त था नाम बरकत अर्जुन चतुर्थ उपाय हम রাতে ঘুমানোর আগে সুরা বাকার শেষ দুইটি আয়াত তিলাবাত করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়েছেন যে ব্যক্তি রাতে সুরা বাকার শেষ দুইটি আয়াত পাঠ করবে সেটাই তার জন্য যথেষ্ট হবে সুরাব আঁকার শেষের আয়াতের শেষ অংশে আল্লাহ তালা তার মাওলা নামের পরিচয় পেশ করেছেন সেখানে মুমিনরা কি দোয়া করে সেটা উল্লেখ করে আল্লাহাল আমাদেরকে জানিয়েছেন তারা বলে আন্তা মাউলা কৌমিলকা ফিরিন হে আমাদের রব আপনি আমাদের মাওলা আমাদের বন্ধু মিত্র সাহায্যকারী পৃষ্ঠপোষক অভিভাবক সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য প্রদান করুন সবশেষে একটি ছোট্ট কবিতা দিয়ে আমরা আজকের পর্বের সমাপ্তি টানছি আল্লা তাল্লার বরত্ব ও পরিচয় তার নামের মাঝেই লুকিয়ে রয় সেই নামেই তাকে ডেকো যা আর কারও দেয়া নয় যখন চতুর্দিক অন্ধকার ঘন দুর্যোগময় নিজের ছায়াও যখন পাশে না রয় তখন জানতে ইচ্ছা হয় কে তিনি কি তার পরিচয় মানুষ একা নিজের কাছেই বড় একা বিপদে খুঁজে ফেরে রবের পরিচয় অন্ধকার রাতে এক এক করে ফুটে ওঠা মাঝে মরুভূমির বিশালতা আর দূর দিগন্ত ছাড়িয়ে গহীন সমুদ্রে প্রবল ঝড়ে উত্তোলিত ঢেউয়ের মাঝে যখন শূন্যতার বোধ অসীম ও তীব্রতর হয় তখন জানতে ইচ্ছা হয় কে তিনি কি তার পরিচয় সুন্দরতম যত নাম আলাসমা উল হুসনা দেয় সেই পরিচয় পবিত্র সেই সব নামের মাঝে আছে যত কথা লুকিয়ে তাতেই তার অর্থ পরিপূর্ণ হয় पृथिवी सब वृक्ष जलम समुद्र मिले कलु हार नसल्लाई वील्लम रोज मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रोज मीडिया डट अथवा www.facebook.com ডব মিডিয়া অথবা YouTube চ্যানেল wwwyoutubecom কম স্ল্যাশ